রাহিম পরম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে ওয় উশ হরিদ জর ও সুম্ল রাত্রির শপথ যখন উহা আচ্ছন্ন করিয়ালয়। লয় শপথ দিনের যখন উহা উদ্ভাসিত হইয়া ওঠে। শপথ সেই সত্তা যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করিয়াছেন আসলে তোমাদের প্রয়াস প্রচেষ্টা বিভিন্ন ধরণ ও প্রকারের অতপর যে ব্যক্তি আল্লাহর পথে ধনমাল দিল আল্লাহর নাফরমানি হইতে আত্মরক্ষা করিল এবং কল্যাণ ও মঙ্গলকে কে সত্য মানিয়া লইল তাহাকে আমি সহজ পথে চলার সুবিধা দিবিল আর যে কারণ্য করিল বেপরোয়া হইল এবং কল্যাণ ও মঙ্গলকে অমান্য করিল তাহার জন্য আমি কঠিন ও দুষ্কর পথের সুবিধা দিবায় पथ प्रदर्शन निस्संदेह दायित्व आर आखिरत और इहकाले सत्यार मालिक तोर অতএব আমরা তোমাকে করিয়া দিতেছি। জ্বলন্ত অগ্নিকুণ্ডলি সম্পর্কে তাহাতে কেউই ভস্যীভূত হইবে না হইবে কেবল সেই চরম হতভাগ্য ব্যক্তি যে অমান্য করিয়াছে ও মুখ ফিরাইয়া লইয়াছে আর তাহা হইতে দূরে রাখা হইবে সেই অতিশয় পরেজগার ব্যক্তিকে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধনমাল দান করে তাহার উপর কাহার এমন কোন অনুগ্রহ নাই যাহার বদলা তাহাকে দিতে হইবে সে তো শুধু নিজের মহান শ্রেষ্ঠ রবের সন্তোষ লাভের জন্য কাজ করে अवश्य ताहार प्रति सन्तुष्ट हईबें